الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن من يهده الله ومن يضلل فلا من يحضر الله <سؤال> خلام ذلنا ومن يحضر الله خلام ذلنا ومن يحضر الله ونشهد لا إله إلا الله وحفظه لا سيكلا ونشهد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وباعة وسعلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم مولا الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا نوريا الصلاة والزوم الجمعة يوم الزمعة بسعه إلى ذكر الله وغل الظليل ذلك قلبي لكمكم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من غطل يوم الزمعة غطل অবস্ত অবত অ্যুত অদন মিলন বসে আজুর আজ রুয়া মিহা ওহা বিশেষ আমল সম্পর্কে তৈরি করা হয়েছে जमी ने पा रखा से एक बस नकल नमज एवं एक बच नकल उदास के करा आता पाए गोल करते बस्ती आशा किसा फुजपा मनोज सहकारी ना का बोला মানুষ যখন আমল করে ভুলে না হোক কিছুদিন পরে থাকে একে আমলে পরিণত করতে পারলে তখন আর ভুলার সম্ভাবনা নেই তখন অবলক্ষে আসা পায়ে হেতে আসা ইবাদত এত বড় ইবাদতার সময় নামাজ পড়লে শোনা ফুটবার সময় মস্তিজের দাম বাক্স চালাইলে হয় আল্লাহ ল করেছে কাজ কর আল্লাহ তোমাকে দুই বৎসর এবার যাতে সব কাজ করে দুই বৎসর এক টানা নকল আমার এক বছর নকল দু আল্লা আমাদের জন্য অনেক সুযোগ রাখে গিয়ে আগে লাগে একটু আগে আজাদ হয়ে গেল আজাদ হয় অন্য পার্থক্য আজাদ হয় এই উভয় আজাদের মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্য আজাদ হয় সেইখানে এটাকে ফরজ করে নাই আদান করার সাথে সাথে বস্তি উদ্দেশ্যে রা এটা আলোচনা বলে আর জামাজ করতে হবে জামাজের সাথে নামাজ করা অন্ন বাধাবে কাটা गुनाह भी गुनाह औररे जमात तरफ परा गुनाह है फबिला गुनाह औररे जमात तरफ परा गुनाह है फबिला इतस और से बिदात हो कुर्बान ऋषि होती है एक आदमी से हो जाओ अबस्का तह तक औरे नमाज কিন্তু ওজন ছাড়া ঘরে নেওয়ার পরেও হয়ে যায় যেখানে মসজিদ কাঁপে তাদের মসজিদা আছে যেখানে মসজিদ অনেক দূরে হয়ে যায় আরেকাতে মসজিদ নেই তাদের इंतजाम जमा जमात खुलीराज ईडा गई बुना गया जमा जमा से जमा है যদিও মসজিদে সমান হল না কিন্তু এটা কম ছিল এবং কবিরা সঙ্গে দেখে হ্যাঁ এরকম জামে মসজিদে পারে তো ঘরে পড়ার থেকে আমরা চালা তারপর একটাতে পাঁচশো পাড়ায় দুনিয়াতে আট আরো এক টাকার জন্য আমরা অনেক বস্তু থাকি অনেক ওখানে গেলে একই মাস একটাই কম পাওয়া যায় মসজিদের পাঁচশো ঘরের দুই রেখা জামে মসজিদের এক হাজার রেখা আল্লাহ এত বাড়াই দিচ্ছে কিন্তু আমাদের কাছে সেই আখ রাতের হুদিলা জানা নেই জানা থাকলেও সেই যজ্বা আগ্রহ নেই সে কারণে আমরা এতটা দাম নেই আমাদের একটা নগদ টাকা দাম সেটা দিয়ে দুনিয়ার সমস্যার সমাধান হয় সবের দ্বারা সমস্যার সমাধান হয় না এই জন্য দাম নেই একটা নগদ সামনে আসবে সেখানে আর দুনিয়ার টাকা চলবে না সব টাকা এই যতগুণ বেশি হোক এক কেজি চাউল তবে এক কেজি চাউলটাই বন্ধুরিস বদল থেকে বাসা বন্ধুরিস নয় এই জন্য जमत नाम नामज पढ़ा जरूरी जमात आता एम जी हादी से आने एक बस्ती से तीन जन मुसलमान आज হাতিটা আসছে তাদের জন্য দামাত কাজ করা জরুরি যদি তারা জামাত কাজ না করে সাদের উপরে বিজয়ী হবে এবং তাদেরকে বিপদ একটা গ্রাম বা মহল্ল সেখানে তিনজন লোক জামাত তাদেরকে পর্যন্ত ঘরে নামাজ করার অনুমতি দেয় নেই তিনজন আসবো এত জরুরি समस्त बस तो रखेंगे साथना जरूरी দুমার প্রথম আদানটা নেই করব দুমার যে প্রথম আদানটা হইল এই মাত্র এই আদানটা করব এই আদানের পরে কোন কাজ বাড়িতে বসে করার ইজাজ এই আদান শুনে সাথে সাথে দুমার উদ্দেশ্যে রওনা হয়ে দেখতে হবে হয় তোমার জন্য গোসবা হয়ে যেতে হবে এই আদানের পরে যদি কেউ কেনা বেসা করে হবে মাকরু তাহারিনি হারাম থেকে এক ডিগ্রি কম হারের আপনি ঘরে বসে কোরআলা করতেছেন এই আদারে পরে বোনাল কোরআল করতেছেন বোনাল কারণ এই আদারে পরে তোমার জন্য বের হয়ে পড়াতে জরুরি আমি এই মাত্র আমার আয়া কলাম এই অংশ হ্যাঁ আজান দিয়ে আগান দিয়ে এই ফুটবাকে বিক্রি বলা হয়েছে নামাজকে বিক্রি বলা হয়েছে সেটা নামাজ একটা জিনিস বিবাদক খোদ্দা ঠিক বলতেই বা এই জন্য খুব বাংলাতে দেওয়া যায় বাহারি অনেকেই প্রশ্ন করেন শুধু আপনারা नामा तो जरा कौन बहुत कौन बुजते भाव केल्ला निर्भर करना बुझुक ओष खेलें कि गुणागुण आता खेलते खेल আপনি এই ওষুধে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে কি কি মেডিসিন আল্লাহ বলছে তোমার দিয়ে যখন আদান হয়ে যায় তখন তোমরা সবকিছু আপনার জন্য উৎপাদনার জন্য রওনা হয়ে যাও বন্ধ করে দাও সব বন্ধ করে দাও এ তফির লিখতে ঘরে বসে পুরান করলেন এটাও তোমার আপনার হয়ে গেছে চলে আসবে আল্লাহটা বললেন জুবান আসনে পরে আর কিছুই করবেনা জুবান জন্য চলে আসবা এটা উত্তম একটু উত্তম এই মুহূর্তে আর কিছুই নেই এই হলো পার্থ आप सबके लिए अज़ान खत खता रौनह हा जरूरी ना जमान थाना जरूरी है किंतु तुमार अज़ान खत खते रौनह हा जरूरी आगे आकर उठना कि धोती को आगे ना आए थे तो लास्ट टाइम अज़ान लाखाना तो आ गए बोलते बात अगर रौनह है नहीं जो तुम्हें आगे अपना से बोले थे ना तो देखें দুটা সুরত আছে আপনার যারা করবেন আপনাদের দায়িত্ব আগে একটা বস্তা আপনাদেরকে বলেছিলাম যে দুটা সুরত একটা সুরতেই আগে কমপক্ষে আজানের ফোটে ফোটে আপনার বস্তুতে একটা সুরত তাহলে আজান আগে দেওয়া হবে এখন যারা আগে দিল অক্ত তো আরো আগে হয় আজকাল ধর কত 12টা না ধরেন 2 3 এই এটারে অল্প হয়ে গেল দেখেন আযান দিল তো ধরেন আরো 5 মিনিট আগে অল্প হয়ে গেল ওই আগে ফজরের তো না বলা ওই ফজিলা ধর যত তো আপনারা কি করতে হবে হ্যাঁ ধরেন আমরা 5 মিনিট থেকেই सब पक्ष राय पे भलोम चेस्ट ना पारे। तो हजर सुरत आगाम आगे जागे आने देरी है বলেছিলাম তাহলে আজাদ এইটাই দেওয়া করবে না তাহলে আগে হবে আমার পরে আজাদ হবে কয়লা আজাদ আমাদের মাদ্রাসায় তাই হয় বয়ানের পরে তোমার প্রথম আদান হয় প্রথম আদানের পরে লোকেরা শুন্যত করে শুন্যত করে সুন্দর করার পরে আমি ওটাও বলছিলাম হয় আপনার আগে আসবেন না হয় আগাম পরে হবে মাঝামাঝি কোন সুপত নেই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের মেহরকে করেন কেন এই যে লোকেরা আদান শুনে আসতেছে না তারা আস্তে আস্তে আসতেছে তাদের ব্যায়াম বয়ান সময় উপস্থিত হইলে হল এই কথা মনে করে তোমার আসে না ওই ফুটবার আসবি আগে আগার দেওয়া হল এই সব লোকগুলোকে আদায় দেওয়া হল অথচ আল্লাহ তালা তোমরা বসেছেন কোন কোন খায়রা উন্মাতি পোকা আল্লাহ তাল্লাহ শুনিয়াতে যত উম্মত তোমরা আল্লাহ তালা তোমাদেরকে পাঠাইছে বিশ্ববাসীর কল্যাণ কল্যাণ এখন আজান আগে নিয়ে লোকজন আসলো না লোকজন তো আমার এই আজান দেওয়া বলুন পুরা লোকগুলোকে বোনা জায়গা রায় দেওয়া হলো শোনা আরাম আরাম পালা বোনা আমাদের তো মানুষকে প্রধানমন্ত্রী ফেলার জন্য তৈরি করা হয়নি আমাদের তো মানুষকে জাননাথে নিয়ে আসার জন্য এই মসজিদের তালিকা কি লোকজন আগে আসে ঠিক আছে আগে আসাম লোকজন আসে না এই আসতে আসতে তা আজাদ এতগুলো লোক আগে আয়োজন দেওয়া হয় একজন আশা করি কেউ গুনায় এই আয়োজন আমার ঘরে বসে আশা করি কেউ কোন কাজ করেন না এই মসলাদার সামনে রাখতে হয়। এই মাথাটা মনে রাখতে হবে যে এই আদানটা পণ্য পা সত্যের আদানের মতো না এই আদানের ছোট ছোটে আসলেই কোন সময় কি করনীয় এটাই জানা আমাদের দায়িত্ব আমরা মহান্নাল্লাহ কত কলমার ভিতরে এটাই অর্দার করে আসছি আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে তোমার অর্জনীদের তরিকা ওদের আমার স্থানে আর কারোর অধিকার চলবে না তোমার অধিকার অনেক শরীর কষ্ট হবে কষ্টকে হবে আমার গতকাল আগে আপনাদের পাশে এক মসজিদে নীল পরে যাচ্ছে মানুষ মিলে রাস্তালে গেল রোসার থেকে বুঝে আচ্ছা বাইরে এটা সুন্দর মসজিদ আমি নামতাম জানি না আমরা শুনে নাই আমরা তো এই রিডিও করছি আর মেয়ের কাপের বলে দাবি করে থানা উত্তন করছি দৌতাইছি হ্যাঁ তারপরে আমরা সবাই ছেলে পক্ষ থেকে লোক পাঠাইছি তখন কেউ উপহার নেন কিন্তু আপনি খানার ভিড় নিয়ে নিলেন সে খ্রিস্টানটা খ্রিস্টানরা দাবেন কি কিন্তু আপনাকে ফেরা ভিড় ধরাই তারা করতে পারেন না পকেটের পয়সা দিয়ে হ্যাঁ খাওয়া দিতে পারে তার কল্পনাই করতে পারে তারা পাওয়া দিল ভালোভাবে খাওয়াইলেন এটা যদি আপনার কাছে ভিড় করবেন গেলেন খেয়ে আসবেন ভিন আপনাকে দিতে পারে করতে পারে বাস ছেলের ব্যবসা খেতে হবে আগে খেলা দিতে হবে দিতে হবে ছেলে খেলা দিলেন এই সব সবাই করতে হবে তাই বললাম যে অলিমার জমা করে এইভাবে যাওয়ার কোনো দরকার নেই তোমার তো তুমি দিয়ে আস তোমার পুজোর পত্র ভাষা করে যাওয়ার দরকার নেই এত একটা যাওয়ার দরকার নেই দেখতে হবে এই নৌটু কথা নৌ কোথাও নেই লৌটু কথা সারা দিন নিয়ে কথা বললাম আলহামদুলিল্লাহ तो उद्योग देखे सुने वाले मुसलमान जो तारने नुन तरीके आज কোন দিন তারিখ যে কোনা করে বিরিয়ানি বলা ধনী লক্ষ খাওয়াই দেওয়া তুই দিয়ে বার তুই মরে এবং আপনার আপনার কিন্তু একটা ঘটনা শোনাই ছিলেন ঘটনা লক্ষ সবাই কিবস্থা করছে অনেক লোক আছে হ্যাঁ হাজার লোকের লোক এখন খানা দেওয়া হয়েছে খানা লোকেরা খাবে তার আগে একটা ঘোষণা দিবে তাই খানা খাওয়ার আগে আপনাদের একটা আবেদন আমার আছে এই গাড়ি তারপর আপনার খানা খাবে আবেদন করছে দেখেন আমার আপা করে গেছে আমরা এখনো কিছু বুঝা বুঝতে পারি না বুঝতে পারছি বাপের এই সমস্ত সম্পত্তি টুকায় গিয়ে আসছে সেটাও तो से, से एक दिख्या दिख्या तो से है। माथा एक है तो है का हमने खी ऋण था সব বিক্রি করেও তার ঋণ শোধ করা কঠিন এত তারা মন নিয়ে রাখে সে ঋণ ওলা প্রেসার করতেছে আমার বিচার যে লোন করতে আপনাদের সব লোন থেকে বেশি লোন ওলা তিন নম্বর উনি বললেন আপনারা আমাকে রাজ্য করতেন আপনারা আমাকে রাজ্য করতেন একটা ঠান্ড দেওয়া করছে ব্যবস্থা ছিল না আমি পুজুর উপরে হ্যাঁ এক লাখ টাকা লোন করে আমি এখানে কয়েক হাজার তিনটা সমস্যা বয়স করে সে সবাই খাওয়ার পারমিশন দিল বলা হয়ে গেছে এই সমস্যা মাথায় নিয়ে আপনারা খান আমার ঠায় বলছেন যে তার এই ছেলে পরে লোকের থেকে উঠে বাড়ি ওই ছেলে মানে কিন্তু এই যে লক্ষ্য থেকে মরে গেলে খাওয়ানোর চাপা করা হয় আমার ঠায় বলেন কজি যে এই ঝেলে বন্ধ হয়েছে আজ পর্যন্ত এইগুলো লাগে এই ছেলের বয়স হোলার পরে সবাই কথাগুলো চিন্তা করে চিন্তা করতে একটা কথা একটা মানুষের কি পজিশন থাকে তা গেলে মানুষের অবস্থা কি থাকে তার যেটা তাদের লোন থাকে লক্ষ লক্ষ টাকার থাকে সেই অবস্থাতে খাওয়ানোর জন্য তাদের কি অবস্থা হয় আগে হয়তো তারা চেষ্টা করে নেই যখন তারা শুনছে তো তারা এই প্রথাকে একদম বলতে আগেই নিষেধ করে দেয় নিষেধকে উপেক্ষা করে আপনার গল্প জিনিসটা আমি বলে আমি বাবার আপনার বলছি যে আপনার একটা খ্যাত আছে আপনি ভালো ভালো জিনিস একদম হ্যাঁ লাগাইলেন ভালো ভালো গাছ লাগাইল কিন্তু আপনি কিছুই লাগাইবেন না তা আপনি এটা মনে করতে পারেন না যে মজাটা আপনার এটা মনে করতে পারেন আপনি যখন ভালো ভালো কিছু লাগাইবেন না ওখানে যত আগাটা পর্যাসা আছে অটোমেটিক ভালো হয়ে আপনার হয়ে যাবে জঙ্গল হয়ে जंगल है तुम जीवन प्रत्येक तरीका फिर करो जब आप तरीका फिर ना कर জেন্দিগিরে ময়দান জেন্দিগিরে খাদু থাকবে না এইখানে সমস্ত কিছু প্রথা গলত প্রথা সামাজিকতা এইগুলো সব এখানে দাঁড়িয়ে হয় ভালো জিনিস চালু করবে অটোমেটিক খারাপ জিনিসগুলো কি হবে চালু হয় আসন দাপন কর্ত্রিতে যাওয়া হচ্ছে এই কুপা থেকে উদ্ধার করবে উদ্ধার করে তাদের জেন্দিগির মধ্যে প্রধান মধ্যে ঠিক করে আজকে আমরা ওদের মধ্যে কি ঠিক করবো আমার মধ্যে মুসলমানদের দায়িত্বটা তো অন্যের মধ্যে ঠিক করো তোমার তো আছে তোমার তো আসে তুমি ঠিক করো মুসলমানিক কোন আমার জীবনে আমি আমার জীবনে একটা পরিচয় বাস্তবায়িত হবে মহান আলহামদুলিল্লাহ আপনাদেরকে তোমার বিশেষ আমল বলা হয়। বলা না এবং আশা করি আপনাদের সকলে মুখুক্ত হয়ে গেছে আমি তো আপনাদেরকে বারধার করছি যে আপনার এবং তার মধ্যে এই ভুল কয়েকগুলো দিন করবেন ভুলে গেলে ওটা তো দেখে পেতে পারেন আপনার পরবর্তী ওটা থেকে আগুন করতে পারেন প্রত্যেকের পকে এটা কি বলি অর্থাৎ আছে করতে শুরু করলো কোথায় না বক্তাও করতে পারে না শ্রোতাও করতে পারে কোনো করতে বক্তার খবর নেই শ্রোতারও খবর নেই এরকম তো খেলা খেলা করতে হবে এটা আমার করতে কাঁচে লাগে এটা আপনার ছেলেভেড লাগে नोट जोार दिन आज शबक जुमार दिन हाथ पड़ा যদি কেউ শেষ করতে না পারেন থেকে তার হায়ার যদি হয় সে দার্জালের গ্রান্টি দু তাহাব করলে আল্লাহ গ্রান্টি দিতে দার্জালের ছপ করে পড়ে কালিমাধ্যম পনেরো পার দুই খালানো মানে দুই দু রাখা করে করতে পারে কিন্তু প্রত্যেক রাখাতে পঁচাত্তর বার কলার কেউ পড়তে হবে কেউ তাকে বলে রুপুত রুপুত ছোট হয়ে দশ বার পয়লা চিন্তা গেলেন দশ বার বসলেন দশ বার আবার সিন্দায় গেলেন আগে কিন্তু এই নামাজে আছে বসে আবার দশ দল দুই সিন্ডার দশ জল বিচ আর দুই সিন্তার পরে দশ জল বিচ ওখানে বিচ আর এখানে শেষে পনেরো দুপুতে দশ দাঁড়ায় দশ পিস পঁয়ত্রিশ তার চারটা কে গেছে চারটা পালেন দেয় করে না হয় সপ্তাহে একদিন পরে ওই সপ্তাহে একদিন মানে দুবার না হয় একদিন পরে তাও যদি না তো বছরে একদিন পরে তা তা সব কিছু শিখেছিল এরপরে আল্লাহ তালা আপনার জীবনের সব ধরনের যদি মাছ না হয় অপশিষ্ট থাকে এইটা না করুক তাকে ইমান ভাড়া হয়েছিল উনার নষ্ট করেছে তাকে এই নষ্ট করতে পারে কেউ সবে বলা আছে সবে বদিন হায়াত আছে কি না আসে দুমাস এক সময় করে নেওয়া আমার ভায়কের দরবারে আর দুই দিনের দিন দুমাসে সকলেই একদম আওয়ালে মসজিদে চলে যায় আওয়ালে সবাই দেখ এই নেওয়া তারপরে হয় এরপরে উন্নত হয় হয় কিন্তু আওয়াল অপেক্ষে সবাই হাজির হয়ে আগেতে এত সবাই থাকে ঠিক আগে তো বলা হয় প্রথম প্রচলিত আপনার এবার এই যে দিন বছর আজ গেলটা কিসের রাজ্য শুকুরবারের রাজ বছর আজকে গেলটা কিসের ইসলামের আট আগে আছে ওই রামগুলো এটা দুমার ভিতরে হয় তো দুই নম্বর কি উত্তম দুমার করে আসা এবং কিছু থাকলে আত থাকলে আতঙ্ করে আসা দুমার উত্তম তার সাথে উত্তম আছে যা আছে তার মধ্যে উত্তম উত্তম নেবাস পরে আসবে যদি থাকে ব্যবহার করে আসবে কি নিয়েছে আমার হস্ত কষ্টবুক্ত কি নিয়েছে আমার হস্তের শুধু নয় আমরা মানুষ তৈরি হ্যাঁ আমাদের শরীরে ঘাম হইতে থাকে আরও ব্যক্তি লোক যদি হয় ঘাম হয় ঘাম হইলেই দুর্গন্ধ হয় এই আমার দুর্গন্ধ কারো অন্য ভাইরাসে কষ্ট না হয় ওইটা চ্যাক দেওয়ার জন্য আমি আমার কোনো বড় লজ্জি দেখায় খুব দামি মাত্র বড় লজ্জি দেখার জন্য মানুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য শূন্য কিছুই হবে না গোলা হবে গোলা হবে তিন নম্বর কাজটি হল উত্তম নেবাজ করে আস আর হাতের ব্যবস্থা ইমান যখন বসে অন্তরে গোয়াল করা যে আল্লাহ আমার মৃত্যুকে ইমানের সাথে নতুন এক থেকে গুরুত্বপূর্ণ জিনিস ইমানের সাথে নথি হ্যা আমি জানিয়াম সাকসেসফুল আপনি যত কিছু করলেন দুনিয়া সারানা দুনিয়ার লোক আপনাকে বুঝতে মনে করছে তা হাত দিয়ে একদিন টাকা হয় কিন্তু সোজা না করুন কোনো ভুলে ধরুন নিয়ে যাই হ্যাঁ বড়াই করছে জানি না মৃষ্টি কীভাবে জানি নেওয়া মৃষ্টি কি এক বুঝতে চেষ্টা বালার বাবা চেষ্টা যখন করতে গ করছে এই গবের জন্য এই জন্য দুই ফুটবার বাচ্চাদের ইমান তখন বসবে মুখে তখন গ করা যায় মুখে যায় অন্তরে গ করতে এইটাই এইটাই যে দোয়া করতে আল্লাহ আল্লাহ চেষ্টা আর আসলে তোমার একটা বিশেষ গুরুত্ব আছে এই গুরুত্ব পড়তে হবে আল্লাহ আলা আমাকে ঘরে সবাইকে শিখাই দিচ্ছে বাচ্চা কাচ্চা না তাও এই সপ্তাহের জন্য আশিরা বছরের এবং তারা বছরের না থাকে আসরের পরে এই দুদা করতে হবে আর সর্বশেষ আমার সিং ডোবা পনের আগে মুক্তি চলে আসতো এটা যদি আপনার মনে না থাকে একটা কোনো গুলে দেখে দেখে পড়বে বা সব পুরনো প্রস্তুতি চলে আসত কথা হলো দেখেন আমার বলেন তাহার কলা করে আশীর্বাদুপ আর বেলা দুবার দশ কিলোমিট আগে মস্তি যাই দোয়ায় মজুরোমা অন্যান্য আমল এটা আজকের খবর এটা তবে মুভুক্ত হতে হবে কামান পেতে হবে জেন্দিবি বাস্তবায়ন করতে হবে আল্লাহ